পরিবেশিত অডিও লিকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক অনুসারে আমরা এই পর্যন্ত এগারো জন উমাহুল্লাহ আনহুন্না এর জীবনী জেনেছি আজকের পর্ব এই সিরিজের পরিশিষ্ট এই পর্ব আলোচিত হবে উম্মাহুল মিনিন রাদিউল্লাহানহন্না তাদের সম্পর্কে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য এবং রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে বিবিধ জ্ঞাতব্য বিষয় বা পরিশিষ্ট এই প্রসঙ্গে প্রথমেই আমরা আলোচনা শুরু করব মারিয়া কিপ্তিয়া রাদিউল্লাহানহা এর জীবনী দিয়ে কে তিনি তিনি কি উম্মাহুল মিনীন্দের অন্তর্ভুক্ত নাকি তাকে বিশেষ কোন ক্যাটাগরিতে রাখা হয় কীভাবে তিনি রসুল্ল সাল্লা সাল্লামের জীবনে এলেন এইসব প্রশ্নের উত্তর একটু পরেই আসছে তবে তার আগে আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনা বর্ণনায় ষষ্ঠ হিজড়িতে মক্কর মুশ্রিকদের সাথে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম হুদাইবিয়া চুক্তি করলেন সেই চুক্তির মাধ্যমে মুর্শিকরা কথা দিল আগামী দশ বছর তারা মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না ফলে মুসরিকদের শত্রুতা থেকে রাসুল্লাহ সাল আলহ্লাম অবসর পেলেন হুদাইবিয়া থেকে ফিরে আসার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরবের বাইরের বিভিন্ন রাজাবাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠানো শুরু করেন এসব চিঠির মাধ্যমে তিনি তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন যাদেরকে চিঠি পাঠানো হয়েছিল তাদের মধ্যে আছে রোম সম্রাট হেরাকল বা হেরাক্লিয়াস পারস্যের সম্রাট খসরু আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসী যে প্রথম নার্জাসি থেকে ভিন্ন ব্যক্তি ছিল এবং মিশরের রাজা মোকাউকিস ও অন্যান্য আরবের স্থানীয় ব্যক্তিবর্গ মিশরের রাজা মোকাউকিস ছিল বাইজেন্টাইন রোম সম্রাটের অনুগত শাসক সে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী রাসুল উল্লাহ সালসাল্লাম মিশরের সেই রাজার প্রতি চিঠিতে লিখেছিলেন বিসমিল্লাহিউর রহমান রহিম বান্দা এবং রাসুল মুহাম্মদের পক্ষ থেকে কিপ্তিদের প্রধান মোকাউকিসের প্রতি আসসালাম আল মান্তাবা আলহুদা তার উপরে সালাম যে হৃদায়তের অনুসরণ করে অতঃপর আমি আপনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি ইসলাম কবুল করুন শান্তিতে থাকবেন ইসলাম কবুল করুন আল্লাহ আপনাকে দ্বিগুণ সবাব দিবেন আর যদি এ থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে জেনে রাখুন কৃপ্তিদের গুণাহের ভার আপনার উপরে পড়বে এরপর রাসুল সাল্লাম তার চিঠিতে সুরা আলী ইমরানের এই আয়াতটি লিখে পাঠিয়েছিলেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন كَلِمَةِ سَواءِ بَيْنَناَا وَبَينَكُم أَللاا نَعبُودَ إِللاا اللهَّه وَلَا نُشرِكَ ب شَيْئًا وَلَا يَاتَّخِذَ بَعْضناَا بَعضًا أَربابًَا مِن دُون الل فَإِن تَوَّ فَقُول شحَدُ ب بأن مُسْمون হে আহলে কিতাবীগণ তোমরা এমন একটি বিষয়ের দিকে এসো যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে একই আর তা হলো এই যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরীর সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে রব বা প্রভু বানাবো না তারপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী আপনি বলে দিন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকৃত এই চিঠি পাঠানো হয়েছিল মিশরে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের গভর্নরের কাছে যার উপাধি ছিল মুকাউকিস। সাহাবি হাতিবিন আবি বালতার দিউ ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পাঠানো প্রতিনিধি তিনি সেই চিঠি পড়ে শোনালেন মিশরের রাজাকে মিশরের রাজা বলল আপনি একজন বিজ্ঞ লোক আর আপনাকে যিনি পাঠিয়েছেন তিনিও একজন বিজ্ঞ লোক এরপর সে রাসুল উল্লাহ সাল্লাসালামের ব্যাপারে বিভিন্ন বিষয় জানতে চাইল বিভিন্ন প্রশ্ন করল যার মধ্যে একটি প্রশ্ন ছিল এটা সে বলেছিল যদি তিনি সত্যি রাসুল হয়ে থাকেন তাহলে তার শত্রুদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না কেন জবাবে হাতিব রাজিউল্লাহানহু বললেন ইসা আলাইসাল্লামও তো আল্লাহর নবী ছিলেন নিজের গোত্রের লোকজনের মধ্যে যারা কুফরি করেছে তাদের পক্ষ থেকে তিনিও অনেক দুঃখ কষ্ট এবং বিরোধিতা দুর্দশা এগুলো সহ্য করেছেন তিনি তো তার শত্রুদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দেননি ইসা আলি ইসলাম যেভাবে মানুষকে বাইবেলের দিকে আহ্বান করেছেন তেমনইভাবে আমাদের রাসুল মানুষকে কোরআনের দিকে আহ্বান করছেন এই জবাব শুনে মোকাউকিস বলল আমি জানতাম একজন নবী আসার সময় সমাগত কিন্তু আমি ভেবেছিলাম হয়তো তিনি সিরিয়ার দামাসকাস থেকে আসবেন এখন আমি যদি সেই নবীর আনুগত্য করা শুরু করি তাহলে এই মিশরবাসী এরা তো আমার কথা মানবে না এই বলে ক্ষমতা হারানোর আশঙ্কায় মিশরের রাজা মোকাউকিস ইসলাম কবুল করল না অর্থাৎ সে কাফের থেকে গেল। তবে রসুল্লাহ সাল্লাস্লামের পাঠানো চিঠিকে সে খুবই সম্মানের সাথে আদবের সাথে গ্রহণ করলো এবং একটি বাক্সে রাখলো। সেই বাক্সটি ছিল হাতির দাঁতের তৈরি সেই চিঠি দেখাশোনা করার জন্য সে একজন দাসীয় নিযুক্ত করল কর্মচারী হিসেবে সুতরাং রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের পাঠানো প্রতিনিধি এবং চিঠি উভয়কে মোকাউকিস খুব সম্মান করল যদিও সে ক্ষমতা হারানোর আশঙ্কায় ইসলাম গ্রহণ না করে কাফের থেকে গেল এরপর সে একজন সহকারীকে ডেকে এনে রাসুলের প্রতি জবাবি চিঠি লিখল মোকাউকিস লিখল মোহাম্মদ বিন আবদুল্লার প্রতি কীপ্তিদের প্রধান মোকাউকিসের পক্ষ থেকে আপনি আমার সালাম গ্রহণ করুন অতঃপর আপনার চিঠি আমার হাতে এসেছে চিঠিতে উল্লেখিত কথাবার্তা এবং দাওয়াত আমি উপলব্ধি করেছি সেগুলো বুঝতে পেরেছি একজন নবীর আবির্ভাব ঘটবে সেই বিষয়ে আমার ধারণা রয়েছে তবে আমার ধারণা ছিল হয়তো সাম দেশ বা সিরিয়া থেকে তিনি আবির্ভূত হবেন আমি আপনার প্রেরিত লোকের সাথে অর্থাৎ পত্রবাহকের সাথে যথাযথ সম্মান এবং ইজ্জত করেছি আর আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিদর্শন হিসেবে দুইজন দাসী প্রেরণ করলাম কিপ্তিদের মধ্যে তারা বড় মর্যাদার অধিকারী নি আপনার পরিধানের জন্য কিছু পোশাক পরিচ্ছদ এবং বাহন হিসেবে একটি খরচর পাঠালাম উপহার হিসেবে আপনার খিদমতে পুনরায় আমি সালাম পেশ করছি সাহাবি হাতিবিনা বিবলতারতীয়হু তার প্রত্যাবর্তনকালে মোকাউকিস এই চিঠি তুলে দিল হাতিবের বিদায়ের সময় মোকাউকিস রাসুলের প্রতি আরও বেশ কিছু উপহার প্রদান করেছিল যার মধ্যে ছিল দুইজন দাসী যাদের একজনের নাম মারিয়া আর একজনের নাম শিরিন যারা দুইজন ছিলেন পরস্পর বোন এদের মধ্যে একজনকে পরবর্তীতে রাসুল্লাহ সাল্লুস্লাম নিজের জন্য গ্রহণ করেছিলেন অর্থাৎ মারিয়াকে তিনি নিজের জন্য গ্রহণ করেন আর এই মারিয়ার গর্ভ থেকেই রাসুলের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন মারিয়ার বোন শিরিনকে রাসুল উহ সাল্লুসাল্লাম দিয়ে দেন সাহাবি হাসান বিন সাবিত রাজি আল্লাহু আনহুর কাছে এই বিষয়ের বর্ণনা একটু পরেই আমরা উল্লেখ করতে যাচ্ছি মুকাউকিস আল্লাহ রসুল্লা সাল্লামের প্রতি যেসব উপহার পাঠিয়েছিল তার মধ্যে ছিল দুলদুল নামে একটি খজ্জর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটি ব্যবহার করতেন এবং আল্লাহ রসুল্লার ইন্তেকালের পরেও মুয়াবিয়া রাদি আল্লাহানহুর খিলাফত সময়ে সেটি জীবিত ছিল আরও পাঠানো হয়েছিল ইয়াফুর নামে একটি গাধা মাবরুর নামে একজন নপুংস খোঁজা অনেকেই বলেন তিনি মারিয়ার ভাই ছিলেন কিন্তু সঠিক মত হচ্ছে তিনি ভাই ছিলেন না বরং আত্মীয় ছিলেন আরও পাঠানো হয়েছিল এক হাজার মিসকাল পরিমাণ স্বর্ণ বৃষ্টি উন্নত মানের কাপড় এছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকমের উপহার সামগ্রী যেমন সুগন্ধি ধূপ মধু ইত্যাদি মারিয়া কিপ্তিয়া তিনি ছিলেন একটি কীপ্তি মেয়ে বা মিশরীয় বংশোদ্ভূত খ্রিস্টান মেয়ে তার জন্ম হয়েছিল মিশরের নীল নদের পূর্ব দিকের একটি গ্রামে যে গ্রামের নাম হিফিন বা হাফিন তার বাবা ছিলেন মিশরীয় আর মা ছিলেন অর্থোডক্স খ্রিস্টান খুব অল্প বয়সেই মারিয়া এবং তার বোন শিরিনকে মিশরের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় এরপর থেকে তারা প্রাসাদেই বড় হতে থাকেন মারিয়া এবং তার বোন শিরিনকে নিয়ে সাহাবি হাতিব বিন আবিবালতার রাদি আল্লাহুয়ানহু মদিনায় এসে পৌঁছালেন এটা ছিল সপ্তম হিজরির ঘটনা রাসুলুল্লাহ সাল্লি আসলাম তখন তাদেরকে বরণ করার জন্য এগিয়ে গেলেন তখন হাতিব রাদি আনহু রাসুলের হাতে মুকাউকিসের সেই চিঠি তুলে দিলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুকাউকিসের পাঠানো সেই দাসীদের মধ্য থেকে মারিয়াকে গ্রহণ করে নিজের জন্য আর তার বোন শিরিনকে পাঠিয়ে দেন হাসান বিন সাবিত রদি আল্লাহুয়ানহুর কাছে এরপর রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম মারিয়া কিফতীয়য়ার থাকার ব্যবস্থা করেন মসজিদে নওয়বি সংলগ্ন সাহাবি হারিস বিন নোমান রাদি আল্লাহুর বাড়িতে ওদিকে মদিনায় এই খবর ছড়িয়ে পড়ল মিশর থেকে একজন সুন্দরী দাসী এসেছে মিশরের বাদশাহ বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছে আর রাসুল উল্লাহ সাল্লাম সেগুলো গ্রহণ করেছেন এই খবরটি মদিনাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ল উমাহাতুল মিন রদি আলাহ আনহুন তাদের কানেও এই খবরটা গিয়ে পৌঁছালো প্রথমে আয়েশারদী আনহা এই খবরে তেমন একটা গুরুত্ব দিলেন না এরপর যখন শুনলেন রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম প্রায়ই সেই মিশরীয় দাসির কাছে যান এবং তার সাথে সময় কাটান তখন উম মিনীন আয়েশারদি আনহা মারিয়ার ব্যাপারে জানতে বেশ কৌতূহলী হয়ে উঠলেন এ বিষয়ে বর্ণনা করে উমুল মিনীন আয়েশারদী আল্লাহুয়ানহা নিজেই বলেছেন মারিয়ার ব্যাপারে আমি যতটা ঈর্ষান্বিত হয়েছিলাম তেমনটি আর কোনো নারীর ব্যাপারে হয়নি। কারণ সে ছিল সুন্দরী ফর্সা ডাগর চক্ষু বিশিষ্ট আর তার চুলগুলো ছিল কোকরা সে ছিল খুবই আকর্ষণীয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে বেশ পছন্দ করতেন মদিনায় আসার পর মারিয়ার থাকার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জায়গা করে দিয়েছিলেন হারিস বিন রোমানের বাড়িতে এভাবে সে আমাদের প্রতিবেশনী হয়ে উঠে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম দিন এবং রাতের অনেকটা সময় তার কাছে কাটাতেন ক্লান্তি না হওয়া পর্যন্ত এরপর মারিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মদিনার ভূমিতে যা ও মাহাত্ম সেই বাসস্থান সেখান থেকে তিন কিলোমিটার দূরে ছিল রাসুল্ল সাল্লাইসাল্লাম সেখানে তাকে প্রায়ই দেখতে যেতেন আর আয়েশারাদি আল্লাহু আহা বলছেন এই কারণে আমরা খুবই ঈর্ষাবোধ করতাম মারিয়া কিপ্তিয়া তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তার ঘটনাকে কেন্দ্র করে সুরা তাহরিমের শুরুর দিককার আয়াতগুলো নাজিল হওয়ার ঘটনা এ প্রসঙ্গে আমরা উম মিনীন হাফসার আদি আনহার জীবনীতে বিস্তারিত আলোচনা করেছি কাজেই সেই বিষয় পুনরায় উল্লেখ করা হচ্ছে না সুরাত আহরিমের শুরুর দিকে সেই ঘটনায় মারিয়ার ব্যাপারে রসুল্লাহ সাল্লাইের স্ত্রীদের বোধের কারণে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মারিয়াকে রেখে আসেন মসজিদে নওবী থেকে তিন কিলোমিটার দূরে মদিনার উঁচু একটি এলাকায় এই ঘটনা থেকে বোঝা যায় মারিয়া কিপ্তিয়া আনহা। তিনি উম্মুল মিনীন্দের অন্তর্ভুক্ত ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহ রসুলের শরীয় সম্মত দাসীদের একজন যদি মারিয়া সরাসরি রাসুল্লাহ সাল্ল্লা আসালামের স্ত্রী হতেন তাহলে অন্যান্য ও মাহাতুর মিনিন রদি আল্লাহ আনহুন্না তাদের ঘরের পাশেও তার জন্য একটি হুজরা বা কক্ষ নির্মাণ করতেন রাসুল্ল সাল আলহাস্লাম কিন্তু সেটা করা হয়নি মারিয়া কিপ্তিয়া রদিয়াল্লাহু আনহা তিনি মদিনায় আসার পরে ইসলাম গ্রহণ করেন এবং সাহাবিয়াতদের একজন হয়ে যান এরপর চলে আসে হিজড়ি অষ্টমবর্ষ তখন মারিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন গর্ভবতী এক রাতে মারিয়ার প্রসব বেদনা উঠল সেই সময় রসুল্লাহ সাল্লুসাল্লাম ধাত্রী হিসেবে কাজ করার জন্য নিয়ে এলেন আবু রাফির স্ত্রী সালমাকে সেই রাতে মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহু আহ্নার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের পুত্র ইব্রাহিম ইবনে সাদের বর্ণনা এসেছে ইব্রাহিমের জন্মের পর ফেরেস্তা জিবরিল আলি সাল্লাম সেখানে অবতরণ করেন এবং আল্লাহ রসুল সাল্লাই আসলামকে তিনিই প্রথম এই সুখবর জানান এভাবে তিনি বলেন আসসালাম আলাইকুম ইয়া আবা ইব্রাহিম হে ইব্রাহিমের পিতা আপনার প্রতি সালাম এভাবে ইব্রাহিমের জন্মের মাধ্যমে দাসত্ব থেকে মুক্তি লাভ করেন মারিয়া রাদিয়াল্লাহানহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারিয়াকে অভিনন্দন জানান এবং বলেন আতা ওয়ালা দুহা অর্থাৎ তার সন্তান তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছে কোনো সৈয়সম্মত দাসী যখন তার মনিবের মাধ্যমে গর্ভবতী হয়ে যান এবং যখন তিনি সন্তান প্রসব করেন তখন তিনি আর দাসত্বে থাকেন না দাসত্ব থেকে মুক্তি লাভ করেন এ কারণে রাসুল্ল সাল্লাম বলেছেন তার সন্তান তাকে মুক্তি দিয়েছে এবারে চলুন এই শরীর সম্মত দাসী বা মিল্কি আমিন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক এই দাস দাসদাসীর প্রথা এটি এমন একটি বিষয় যা উম্মাতে মোহাম্মদের আগে থেকেই প্রচলিত ছিল সারা বিশ্বেই সকল ধর্মে সভ্যতায় এবং সংস্কৃতিতে দাস দাসীর প্রচলন ছিল তবে সেই সব সভ্যতায় বা ধর্মে দাস দাসদাসীদের ব্যাপারে কোনো নিয়ম বালাই ছিল না অন্যান্য ধর্মই বা সভ্যতায় দাস দাসীদের কোনো অধিকার ছিল না মনীব তাদেরকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারতো যুদ্ধে যখন কেউ পরাজিত হতো তখন সে বন্দী নারী পুরুষদেরকে দাস দাসী বানানো হতো এছাড়াও বিভিন্ন হাটে বাজারে দাসদাসী কিনতে পাওয়া যেত সেখানে কেনা বেচা চলত ইসলামে এই দাসদাসীদেরকে সুনির্দিষ্ট অধিকার দেওয়া হয়েছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার তবে যতটুকু তথ্য না বললেই নয় তা হচ্ছে এই যে ইসলাম এই দাস প্রথাকে সরাসরি রহিত করে দেয়নি বিলুপ্ত করে দেয়নি কিংবা এটাকে অবৈধ বা হারাম ঘোষণা করেনি तब दासदासी मुक्तरा के व्यापकभ उत्साहित करना युद्धबंदी छाड़ा अंको उपाए स्वाधीन मानुष के दासदासी बनानो के निषिद्ध कर देवर दा पशी दाश दासदासी उन्नत मानवाधिकार प्रदान करनीप जा मान पोशा पड़े त्यो तय दीते दासदासी प्रहार करा, दाश करा निषिद्ध गाली देव निषिधी गोलमार दास ये बला निषिधा को दासदासी जदि मनीब मुक्ति पे चायपारे जी मनीबर का आवेदन कर তাহলে মনিপ নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার চুক্তি গ্রহণ করতে বাধ্য যেই নারী দাসী হবে মনীপ তাদেরকে নিজের অধিকারে রাখবে একজন দাসীকে একাধিক মনীপ ব্যবহার করতে পারবে না একজনের অধীনস্থ দাসীর দিকে অন্যজন দৃষ্টি দিতে পারবে না আল্লাহতালা ইসলামী শরীয়তে এই শরীয় সম্মত দাসীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাকে বৈধতা দিয়েছেন এই প্রসঙ্গে কোরআনের দুইটি সুরাতে উল্লেখ আছে তার মধ্যে একটি হচ্ছে সুরাম মিনুন যেখানে আল্লাহ তালা বলেছেন আর তারা তিরস্কৃত হবে না যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে ক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না অর্থাৎ নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের সাথে শারীরিক সম্পর্ককে আল্লা তাল্লাহ বৈধতা দিয়েছেন দাসী যখন গর্ভবতী হয়ে যায় তখন তাকে কেনাবেচা করা যায় না বরং সন্তানের জন্ম দেওয়ার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং সে আর দাসত্বে থাকে না দাসত্ব থেকে মুক্তি পেয়ে যায় এভাবে সে হয়ে যায় উমুওয়ালাদ বা সন্তানের মা সুতরাং এই কথাগুলোর অর্থ হচ্ছে অন্যান্য সভ্যতায় যেমন ইউরোপিয়ান কলোনিয়াল শাসনের যুগে তাদের অধীনে যারা দাসদাসী ছিল তাদের সাথে যেই সব বর্বর আচরণ করা হতো সেই কারণে দাস প্রথা এই শব্দটি শুনলেই আমাদের মনে যেই সব চিত্র ভেসে ওঠে ইসলামের সাথে তার কোনোই মিল নেই যতটুকু আছে সেটা হচ্ছে শব্দগত মিল এছাড়া আইন কানুন অধিকার বিধিনিষেধ এইসব ক্ষেত্রে অন্য সভ্যতায় কিংবা ধর্মে প্রচলিত দাস প্রথার সাথে ইসলামের বিধানের বিন্দুমাত্র মিল নেই কলোনিয়াল শাসনের পর যখন মুসলিম দেশগুলোতে একে একে আল্লা তাল্লার বিধান শরীয়তের শাসন বাতিল করে দেওয়া হলো एखने मानव रचित विधान अनुसारे जतिरााष्ट्र नेशन स्टेट येगुल हल एरपर जंघर प्रतिष्ठा से ही समय कागजी कलमे जतिसंघर चुक्त भित देशगुलो दास प्रथा के विलुप्त कर देवार अंगीकारन स्वर करुसारे बर्तमान बन पृथ्वी दास प्रथा विलुप्त वो प्रचलन नहीं तब मुस्लिम ने जेने रखा उचित आल्ला तला विधान के विलुप्त करें ফিখের কিতাবাদিতে এই সম্পর্কে প্রয়োজনীয় মাসলাম আসাইল মজুদ আছে কারণ ভবিষ্যতে যখন আবারও হক এবং বাতিলের লড়াই হবে আল্লাহর পথে জিহাদ হবে তখন অবসাম্ভাবীভাবে এই যুদ্ধবন্দীদের ব্যাপারে কী বিধান গ্রহণ করা হবে সেই প্রশ্ন চলে আসবে তখন ইসলামী শত্রুপক্ষ যদি মুসলিমবন্দীদেরকে দাস দাসী বাড়ানো শুরু করে সেই ক্ষেত্রে যুদ্ধের সাম্যাবস্থা বজায় রাখার জন্য মুসলিমরাও প্রতিপক্ষের বন্দীদেরকে দাস দাসী হিসেবে গ্রহণ করবে রাসুল্ল সাল্লাহ ইসলামের যুগে এভাবেই যুদ্ধবন্দীদেরকে দাস দাসী বাড়ানো হতো অন্যান্য ধর্ম কিংবা সভ্যতার মতো বন্দীদেরকে গণহারে দিনের পর দিন কারাগারে বন্দি রাখা এর পরিবর্তে তাদেরকে সৈয়সম্মত দাসদাসী বানিয়ে নেওয়া এবং এরপর নির্দিষ্ট মুসলিম মনিবের অধীনে দিয়ে দেওয়া এভাবে ইসলামের সংস্পর্শে থেকে ইসলামী জীবনধারার সাথে পরিচিত হওয়ার যে সুযোগ এটা সেই দাসদাসীদের জন্য একটি বিরাট নিয়ামত বিশেষত দাসীরা মনিবের পরিবারে এসে সরাসরি পরিবারের অংশ হয়ে যায় আর সন্তান জন্ম দেওয়ার পর সেই দাসী স্বাধীনতা লাভ করে এবং সেই সন্তানও আর দাসত্বে থাকে না এছাড়া কোনো মনিপ যদি চান তাহলে তিনি দাসীকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে সরাসরি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন এক্ষেত্রে দাসত্ব থেকে মুক্তি দেওয়াই হচ্ছে ওই দাসীর মহরানা আর এই ব্যাপারে আগেই উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহাল্লাহর দেওয়া বিধান অনুসারে দাসীদের মালিক হয়ে যাওয়ার পর তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা বৈধ আল্লাহ তাল্লাহ তাদেরকে উল্লেখ করেছেন কুরআনে মালাকাতমা নকুম এইভাবে মারিয়া কিপ্তি আরিয়াহ আহা ছিলেন এমনই একজন দাসী যেহেতু তিনি দাসী ছিলেন এই কারণে তাকে রাসুল্লাহ সাল্লাইের স্ত্রী বা উম্ম মিনীন্দের অন্তর্ভুক্ত করা হয় না একটু আগেই আমরা সংক্ষেপে দাসদাসীদের সম্পর্কে যে সমস্ত তথ্য এবং কথা উপস্থাপন করেছি যদি এই বিষয়গুলো কেউ বুঝে থাকেন তাহলে তার বোঝা উচিত ইসলামী শরীয়তে দাসদাসী হওয়া এটা মোটেও অমর্যাদাকর কোনো বিষয় নয় তবে যেহেতু বর্তমানে এর প্রচলন দেখা যায় না এই কারণে সাধারণ মুসলিমরা এই বিষয়ে কোনো তথ্য বা জ্ঞান রাখেন না আর এরই সুযোগে একদল চিহ্নিত ইসলাম বিদ্বেষী ওরিয়েন্টালিস্ট নাস্তিক এবং তথাকথিত প্রগতিশীলরা মুসলিমদেরকে মানসিকভাবে হীনমান্নতায় ভোগানোর জন্য নানা রকমের আপত্তিকর শব্দ ব্যবহার করেন এবং পশ্চিমা বিশ্বে প্রচলিত দাসত্ব প্রথার সাথে ইসলামের দাস প্রথাকে মিলিয়ে সেক্স লেভ বা যৌন দাসী এই ধরনের শব্দ ব্যবহার করেন আর এভাবে অপব্যাখ্যার মাধ্যমে তারা পশ্চিমা সমাজে প্রচলিত রক্ষিতা শব্দের সাথে ইসলামী শরীয়তের দাসীদেরকে মিলিয়ে ফেলেন কিন্তু পশ্চিমা সমাজের সেই রক্ষিতার সাথে ইসলামী শরীয়তের দাসীদের কোনো সম্পর্কই নেই সুতরাং আল্লাহ তা যে বিধান দিয়েছেন সেই বিধান নিয়ে আমরা গর্বিত এবং আল্লাহ তাল্লাহার দেওয়া বিধান অনুসারে রসুলুল্লাহ সাল্লাস্লাম তার স্ত্রীদের বাইরে শরীয়ৎসম্মত দাসী গ্রহণ করেছেন যাদের সংখ্যা মোট জন। তাদের মধ্যে মারিয়া কিপ্তিয়ারদীয় আনহার গর্ভ থেকে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়েছে এবারে আমরা ফিরে যাচ্ছি ঘটনা প্রবাহে রাসলুল্ল্লাহ সাল্লাহামের পুত্র ইব্রাহিমের জন্মের পর কে হবেন তার দুধমা এই জন্য আনসারি মহিলারা পরস্পর প্রতিযোগিতা শুরু করলেন সেই যুগে আরবের শিশুদের দুধমা নিয়োগ দেওয়ার ঐতিহ্য ছিল রসল সাল্লাহুল্লাম তাই আনসারি মহিলাদের মধ্য থেকে একজনকে ইব্রাহিমের দুধমা নিয়োগ করলেন যেই মহিলাকে ইব্রাহিমের দুধমা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তার নাম উম্মে সাইফ তার পারিশ্রমিক হিসেবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে সাতটি দুগ্ধবতী ছাগি উপহার দিয়েছিলেন ইব্রাহিমের জন্মের সপ্তম দিনে রসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম একটি ভেড়া জবাই করেন এবং আঁকিকা করেন আবু হিন্দ নামের এক ব্যক্তি ইব্রাহিমের মাথার চুল কামিয়ে দেন এবং রসুল্লাহ সাল্লু সাল্লাম সেই চুলের ওজন পরিমাণ রৌপ্য সদগা করেন মদিনার গরিবদের মাঝে এরপর সেই চুলগুলো তিনি মাটিতে দাফন করে দেন এবং তার ছেলের নাম রাখেন ইব্রাহিম তখন রসুল্লাহ সাল্লু সাল্লামের বয়স ছিল প্রায় ষাট বছর স্মরণ করা যেতে পারে কাদিজা রাদি আনহার মৃত্যুর পর অন্য কোন স্ত্রী থেকে রাসুল্ল সাল্লা সাল্লাম কোনো সন্তান লাভ করেননি কাজেই দীর্ঘ সময় পর যখন মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহুয়ানহার গর্ভ থেকে আল্লাহ তাল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিলেন রাসুল্লাহ সাল্লাম তাতে খুবই খুশি হলেন এছাড়া ইব্রাহিমের জন্মের কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছিলেন রাসুল্লাহ সাল্লা উলাইসলাম বড় মেয়ে জাইনাব রাজি আল্লাহুয়ানহা এইসব কারণে সেই বছরে আল্লাহ রসুল সাল্লাহলাম খুবই বিষণ্ন ছিলেন ইব্রাহিমের জন্মের পর রাসুল্লা সাল্লামের সেই দুঃখ অনেকটাই কেটে যায় আনাসবিন মালিক রাজি আল্লাহ বলেন আমি শিশুদের প্রতি আল্লাহ রাসুলের থেকে অধিক মমতাবান আর কাউকে দেখিনি মদিনার উচ্চভূমির এক মহিলাকে নিয়োযুক্ত করা হয়েছিল ইব্রাহিমের দুধমাতা হিসেবে আমরা সেই মহিলার বাড়িতে যেতাম আল্লাহ রসুলের সাথে ইব্রাহিমের যিনি দুধ পিতা তিনি ছিলেন একজন কর্মকার অর্থাৎ কামার যিনি আগুনে পুড়িয়ে লোহার জিনিসপত্র তৈরি করেন তাই তার বাড়ি সব সময় ধোয়াতে আচ্ছন্ন থাকত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেখানেই যেতেন এবং তার ছেলেকে দেখে আসতেন তিনি তাকে কোলে নিতেন চুমু খেতেন এরপর চলে আসতেন এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো ধীরে ধীরে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম বড় হতে লাগলেন একসময় তার বয়স হয়ে যায় ষোলো মাস তখন তিনি অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হতে পারেননি দুই বছর বয়স পূর্ণ হওয়ার আগেই আল্লাহর ইচ্ছায় তিনি ইন্তেকাল করেন শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুতে রসুল্লাহ সাল্লাহসাল্লাম খুবই ব্যথিত হন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে আনাস রাদি আল্লাহুয়ানু বলেন আল্লাহ রসুল সল্লাহলাম তার পুত্র ইব্রাহিমের কাছে গেলেন যখন ইব্রাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন এই দৃশ্য দেখে আল্লাহ রসুল সল্লাহ সাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এটা দেখে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহনু বললেন ইয়া রসুল আল্লাহ আপনিও কাঁদছেন আল্লাহ রসুল জবাব দিলেন হে আউফের পুত্র এই অশ্রু হচ্ছে রহমতের অশ্রু एरपर आल्ला रसुल्लर चोख अश्रुझ झरते लग एरपर रसुल्लाह सल्लालर चोख्रुप से हृदय शोकार् तब मुख्य शुद्ध एम कथा बैर जाते रबार ऊपर सन्तुष्ट हे इब्राहिम तुम्हार विच्छेदे हमारा शोक हत रसल्लाह सल्लाह सल्लम आओं जो मृत्युर विषयटी अल्लाह ताल पक्ष निर्धारित ना हतो जदिनी क्या दिन समस्त मानुषे एकत्रित हारदा ना थकत और जदि परवर्ती मानुषरा मृत्युर मध्यमे पूर्ववर्ती मानुषे दृष्टान अनुसरण ने इब्राहिम तुम्हार बेपारे कष्ट पे और अधिक कष्ट पेतम तुम मृत्युते अवश्य दुखित घटनक्रमे रसुल्लामें पुत्र इब्राहिम जेदिन इंतेकाल करें से दिन सूर्य ग्रहण देखा दे तक मदिनार लोकर बताते लगल आल्ला रसुलर पुत्र इब्राहिम मृत्यु कारण सूर्य ग्रहण होवस्या अल्लाह रसुल्लाम घर बेर हलन এবং তার চাঁদর টানতে টানতে মসজিদে পৌঁছালেন লোকেরাও মসজিদে এসে একত্রিত হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে সলাতের ঘোষণা দিলেন এবং সবাইকে নিয়ে দুই আকাশ সলাত আদায় করলেন এরপর সূর্যগ্রহণ কেটে যায় আকাশ পরিষ্কার হয়ে যায় তখন রসুল্লাহ সাল্লা উল্লা সাল্লাম লোকেদেরকে ব্যাখ্যা করে বলেন সূর্য এবং চাঁদ আল্লাহ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন কারও মৃত্যুর কারণে এদের গ্রহণ ঘটে না কাজেই যখন চন্দ্র বা সূর্যের গ্রহণ হবে তা কেটে যাওয়া না পর্যন্ত তোমরা সলাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে এভাবে রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম সাহাবিদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন কারোর মৃত্যু বা জন্মের কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না চন্দ্র এবং সূর্য এবং এদের গ্রহণ আল্লাহ তাল্লাহার নিদর্শন ছাড়া আর কিছুই নয় রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমার ছেলে ইব্রাহিম দুধ পানের বয়স শেষ হওয়ার আগেই ইন্তেকাল করেছে আর এর পরিবর্তে আল্লাহাল্লাহ জান্নাতে তার জন্য দুইজন দুধ মা নিযুক্ত করেছেন জান্নাতে তাকে দুধ পানের মেয়াদ পূর্ণ করা হচ্ছে এই হাদিসটি এসেছে সহি মুসলিমে রাসুল্লা সাল্লা সাল্লামের শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুর পর কিছু মুনাফিকরা বলাবলি করতে লাগল মুহাম্মদ যদি আল্লাহর নবী হতেন তাহলে তার পুত্র এভাবে মারা যেত না অথচ সেই মুনাফিকরা ভেবে দেখলো না ইব্রাহিমের জন্ম কিংবা মৃত্যুর বহু আগেই আল্লাহ তাআজাবের আয়াত নাদিল করে জানিয়ে দিয়েছিলেন মা কানা মুহদ আবা আহারি মিনার রিজায় আলিকুমায়াকির ওয়াখাত মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী আর আল্লাহ সব বিষয়ে অবগত এই আয়তে আল্লাহ তায়াল্লা রিজা আলুন শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ বয়স্ক পুরুষ ব্যক্তি সুতরাং ইব্রাহিম যদি বয়প্রাপ্ত হতেন তাহলে কুরানের এই আয়াত ভুল প্রমাণিত হতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিশুপত্র ইব্রাহিম পূর্ণবয়স্ক পুরুষ হওয়ার আগেই সেই শৈশবেই তিনি ইন্তেকাল করেছেন এবং এভাবে কোরআনের আয়াতের সত্যতাই আবারও প্রমাণিত হলো আল্লাহ তায়াল্লাহ জানিয়েছেন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহু আনহার গর্ভ থেকে ইব্রাহিমের জন্মের আগেও রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের দুইজন শিশুপুত্রের জন্ম হয়েছিল তারা জন্মলাভ করেছিলেন খালিজা রাদি আনহার গর্ভ থেকে তাদের নাম ছিল কাসিম এবং আবদুল্লাহ তারাও শৈশবেই ইন্তেকাল করেছিলেন ইব্রাহিমের মৃত্যুর পর মারিয়া কিপ্তিয়া রাদি আল্লাহু আনহা তিনি ধৈর্য ধারণ করলেন সবর করলেন এর এক বছর পর রবিউল আওয়াল মাসের প্রথম তারিখ থেকে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম নিজেই অসুস্থ হয়ে যান ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন ইনা আলিল্লাহি ওয়া ইন ইলাহি রাজিউন আল্লাহ রসুল সাল্লা উল্লাহলামের মৃত্যুর পর আরও পাঁচ বছর জীবিত ছিলেন মারিয়া রাদি আনহা। সেই খলিফাদের শাসনামলে বাইতুল মাল থেকে তার ভরণ পোষণের খরচ দেওয়া হতো মারিয়া কৃপ্তিয়া রাদি আল্লাহুয়ানহা ইন্তেকাল করেন হিজরি ষোলো বর্ষে মহরম মাসে তখন ছিল আমিরুল মেনিন ওমর ইবনুল খাতাব রদি আল্লাহুয়ানহুর খিলাফতকাল ওমর রাদি আল্লাহুয়ানহু মারিয়া রাদি আল্লাহুয়ানহার জানাজার সালাদ পুড়িয়েছিলেন এরপর তাকে দাফন করা হয় বাকিগোরস্থানে ইবনে সাদে উল্লেখিত একটি বর্ণনা এসেছে রসুল্লাহ আলাইসাল্লাম মারিয়া কিফতীয়া সম্পর্কে বলে গিয়েছিলেন তোমরা এই মিশরীয় নারীকে দেখে রেখো এবং তার ভরণ পোষণ করো কারণ সে তোমাদের আত্মীয় পরবর্তী ঘটনায় আমরা দেখি আলী রাদি আল্লাহুয়ানহুর শাহাদতের পর যখন হাসান রদি আল্লাহুয়ানহু খলিফা হন তখন তিনি ময়াবিয়া রদি আল্লাহু আনহুর সাথে সমঝোতা করেন হুম্মতের বৃহত্তর স্বার্থে হাসন রাদি আল্লাহআনহু খিলাফতের দায়িত্ব হস্তান্তর করেন ময়াবিয়া রাজি আল্লাহুয়ানহুর কাছে তখন যেসব বিষয় নিয়ে দুইপক্ষে আলোচনা হয়েছিল তার মধ্যে একটি ছিল এটা যে হাসান রদি আল্লাহুয়ানহু মোয়াবিয়া রাদি আল্লাহুয়ানহুকে অনুরোধ করেছিলেন যেন সৈয়দা মারিয়া রাদি আল্লাহু আনহার গ্রামের লোকেদের কর্ম মৌকুফ করে দেওয়া হয় ইতিহাসের ঘটনায় সংরক্ষিত আছে উবায়দা বিন সামিত রাদি আনহু যখন মিশর বিজয় অভিযান পরিচালনা করেন তখন তিনি সৈয়দা মারিয়া রাদি আনহার গ্রামের লোকেদের সাথে দেখা করেন এবং মারিয়া রাদি আল্লাহু আনহা যে বাড়িতে বাস করতেন সেখানে একটি মসজিদ নির্মাণ করেন সবশেষে সৈয়দা মারিয়া রাদি আনহার ব্যাপারে এই বিষয়টি আবারও স্মরণ করা যায় যে এটা তার জন্য বিরাট সম্মান এবং মর্যাদার বিষয় ছিল যে তার গর্ভ থেকে আল্লাহ রসুল সাল্লা ইসলামের পুত্র সন্তানের জন্ম হয়েছিল এবং এই কারণে তাকে ডাকা হতো উম্মে ইব্রাহিম বলে আমরা দোয়া করি আল্লা তাল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন আল্লাহমা আমিন এবারে কিছু প্রাসঙ্গিক তথ্যকণিকা মারিয়া কিপ্তিয়া রাদি আনহাকে আহাকে উম্মুল মিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না কেন এর উত্তর খুবই সহজ এবং সংক্ষিপ্ত ইসলামী শরীয়তে দুইভাবে একজন নারীর সাথে সম্পর্ক স্থাপন করা বৈধ প্রথমত কাউকে মোহরানার মাধ্যমে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার মাধ্যমে এবং দ্বিতীয়ত শরীয়তসম্মত দাসী গ্রহণের মাধ্যমে আল্লাহআ কুরআনে বলেছেন সেই মুমিনরা সফলকাম কাম জানানজিদের যৌনাঙ্গকে হেফাজত করে তবে তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে এর জন্য কোনো তিরস্কার নেই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় মোট চারজন দাসী গ্রহণ করেছিলেন যাদের মধ্যে একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া আনহা। এই প্রসঙ্গে ইব্দুল কাইম রাহিমাউল্লাহ উল্লেখ করেছেন আবু উবাইদা বলেন আল্লাহ রাসুলের চারজন দাসী ছিলেন সেই চারজনের মধ্যে তিনজনের নাম ইব্দুল কাইম রাহিমল্লাহ উল্লেখ করেছেন তারা হচ্ছেন মারিয়া কিপ্তিয়া রাদিউলাহানহা যিনি ছিলেন উম ইব্রাহিম দ্বিতীয় দাসী ছিলেন রাইহানা যাকে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের পর রসুল্ল সাল্লাইসাল্লাম যুদ্ধবন্দিনী দাসী হিসেবে গ্রহণ করেছিলেন এবং তৃতীয়ত উমুন মেনিন জাইনাব বিন্দু জাহা শরাদি আল্লাহু একবার খুশি হয়ে রসুল্ল একজন দাসী উপহার দিয়েছিলেন যে প্রসঙ্গে আমরা জাইনাব বিন্দু জাহাশ রাদী আনহার জীবনীতে উল্লেখ করেছি মারিয়াকিপ্তে আহার পর এবার চলুন জানা যাক রসুল্ল আরেকজন দাসী রাইহানা সম্পর্কে রাইহানা বিনতে আমর তিনি ছিলেন একজন ইহুদি তিনি ছিলেন বনুকুরাইজা গোত্রের একজন নারী খন্দকের যুদ্ধের পর বনুকুরাইজা গোত্র মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর এর শাস্তি হিসেবে বনুকুরাইজার পুরুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর নারীদেরকে দাসী হিসেবে গ্রহণ করা হয় এভাবে রাইহানা বিন আমর তিনি দাসী হিসেবে এসেছেন আল্লাহ রসুলসল্লাসলামের জীবনে তার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাই ঘোষণা করেছিলেন যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে মুক্তি পাবে এবং উম্মুল মিনীন্দের একজন হবে কিন্তু সেই অবস্থায় রাইহানা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি বলেন আমি একজন জারিয়া বা দাসী হিসেবেই থাকতে চাই এভাবে বেশ কিছুদিন কেটে যায় পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন আনহা কিন্তু উমুল মিনীন্দের অন্তর্ভুক্ত হওয়া থেকে তিনি বিরত থাকেন রাইহানা বলেন আমি ইসলাম গ্রহণ করব কিন্তু উমুল মমিনদের অন্তর্ভুক্ত হতে চাই না ফলে তিনি রাসুল্লাহ সাল্লাইের স্ত্রীর মর্যাদা পাননি বরং মিলকে আমিন বা শরীরসম্মত দাসী হিসেবেই থেকে যান তিনি ইন্তেকাল করেন দশম হিজড়িতে এবং তাকে সমাহিত করা হয়েছে বাকি গোরস্থানে সুতরাং এই সিরিজের শুরু থেকে এই পর্যন্ত যতটুকু বর্ণনা আমরা উল্লেখ করলাম তার মাধ্যমে আমরা সুনিশ্চিতভাবে জানলাম উম উল ব্যাপারে তাদের নাম এবং সংখ্যা কতজন ছিল এই বিষয়ে আমরা জানলাম সেই এগারোজন উমাহাতুল মিনীন রদিউল্লাহ তারা হচ্ছেন খাদিজা বিনতু খোয়াইলিদ সাউদা বিনতু জামা আইসা বিন্তু আবি বাকর হাফজা বিন ওমর জায়না বিন তু খুজাইমা সালামা হিন্দা বিন তু আবি উমাইয়া জাইনাব বিন তুজাহাস জুয়াইরিয়া বিনতুল হারিস, উম্মু হাবিবা রামলা বিনতি আবি সুফিয়ান সাফিয়া বিন তু হুয়াই বিন আখতাব এবং এগারো নম্বরে আছেন মাই মৌনা বিন তুল হারিস রদিউলাহুয়ানহুন্না এই এগারোজন উমুল মিনিনের মধ্যে দশজন হচ্ছেন আরব বংশোদ্ভূত এবং একজন ছিলেন ইহুদি বংশোদ্ভূত ইহুদি থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার মাধ্যমে উম্মুল মিনীন হয়েছিলেন সাফিয়া বিনতে তে হুয়াই আনহা। আর বাকি দশজন উম্মুল মিনিনের মধ্যে ছয়জন ছিলেন কুরাইশ বংশের এবং চারজন ছিলেন অন্যান্য আরব কোত্রের যে চারজন কুরাইশ বংশের ছিলেন না তারা হচ্ছেন জায়নাব বিন্তু খোজাইমা জাইনাব বিন্তু জাহাস জুয়াইরিয়া বিনতুল হারিস এবং মাইমুনা বিনতুল হারিস রিয়া হুন্না সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের স্ত্রীদের মধ্যে এই এগারো জনকেই উম্মুল মিনীন্দের অন্তর্ভুক্ত করা হয় রসুল উল্লাহ সাল্লাহাম যাদেরকে মহরান্না প্রদানের মাধ্যমে বিয়ে করেছেন এবং তাদের সাথে সময় কাটিয়েছেন শুধুমাত্র তারাই উম্মুল মো অন্তর্ভুক্ত এর বাইরে যারা আছেন তাদেরকে উম্মুল মিনীন্দের অন্তর্ভুক্ত ধরা হয় না এর বাইরে যারা আছেন তাদের মধ্যে মূলত পাঁচটি ক্যাটাগরি পাওয়া যায় তবে পাঁচটির মধ্যে তিন ক্যাটাগরিতেই শেষ পর্যন্ত বিয়ে হয়নি বাকি দুই ক্যাটাগরির মধ্যে প্রথমে আছে মিল্কে আমিন বা শরীয়তম্মত দাসীদের প্রসঙ্গ যাদের ব্যাপারে আমরা একটু আগে কথা বলেছি আর অবশিষ্ট যে ক্যাটাগরি থেকে গেল সেখানে রসুলুল্লা সাল্লু আলিয়া সাল্লাম তাদেরকে বিয়ে করেছেন কিন্তু তাদের সাথে ঘনিষ্ঠ হননি বা সময় কাটাননি বরং এর আগেই তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল এই কারণে তাদেরকে উমুল মিনিনদের অন্তর্ভুক্ত ধরা হয় না সুতরাং সেই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে প্রথমে এক নম্বর শরীয়ত সৌমত দাসী বা মিলকে ইয়ামিন যাদের ব্যাপারে আমরা কথা বলেছি দ্বিতীয়ত রাসুল উল্লাহ সাল্লাহ উল্লাহিস্লাম যাদেরকে বিয়ে করেছেন কিন্তু তাদের সাথে সময় কাটাননি এ কারণে তাদেরকে উমুল মিনীন্দের অন্তর্ভুক্ত ধরা হয় না তৃতীয় ক্যাটাগরি যেই নারীরা সরাসরি আল্লাহ রাসুলের কাছে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসুল উহল্লাহলাম তাদেরকে কবুল করেননি ফলে বিয়ে হয়নি ফলে স্বাভাবিকভাবেই তারা উমুল মু অন্তর্ভুক্ত নন চতুর্থ ক্যাটাগরি যখন অন্য কোনো ব্যক্তি এসে কোনো নারীর ব্যাপারে আল্লাহ রাসুলের কাছে প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ উলিয়া সেই প্রস্তাব কবুল করেননি ফলে বিয়ে হয়নি এবং তাদেরকে উম্মুল মিনীন্দের অন্তর্ভুক্ত ধরা হয় না পঞ্চম ক্যাটাগরি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো নারীকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই নারী তা কবুল করেননি ফলে বিয়ে হয়নি এবং তাদেরকে উমুল মু অন্তর্ভুক্ত ধরা হয় না সুতরাং এই বর্ণনা থেকেই বোঝা যাচ্ছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ক্যাটাগরি সম্পর্কে আলোচনার তেমন কোনো প্রয়োজন নেই আর বাকি দুই ক্যাটাগরির মধ্যে দাসীদের ব্যাপারে আমরা একটু আগেই কথা বলেছি শুধু রয়ে গেল একটি ক্যাটাগরি অর্থাৎ যাদেরকে রাসুল্লাহ সাল্লু আলু ইসলাম বিয়ে করেছেন কিন্তু তাদের সাথে সময় কাটাননি এর আগেই তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল রাসুল্ল সাল্লু ইসলাম যে নারীদেরকে বিয়ে করেছেন কিন্তু তাদের সঙ্গে একান্তে সময় কাটাননি বরং এর আগেই তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন এর বিভিন্ন কারণ আছে কারও ক্ষেত্রে তারা আল্লাহ রাসুলের সঙ্গে সাক্ষাতের আগেই যাত্রাপথেই ইন্তেকাল করেছেন আর বাকিদের মধ্যে একজনের ক্ষেত্রে ঘটনা ছিল এরকম জাউন গোত্রের এক মহিলা তাকে বিয়ে করার পর রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন তার কক্ষে প্রবেশ করলেন তখন সেই মহিলাটি বলে উঠল আউজ বিল্লাহ হিমিনকা অর্থাৎ আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই একজন নারী কিভাবে এ কথা বলতে পারে এর ব্যাখ্যায় বিভিন্ন মতামত রয়েছে যার মধ্যে কেউ কেউ বলেছেন সেই নারী দাম্ভিক ছিল আবার কেউ বলেছেন হয়তো তার মানসিক সমস্যা ছিল তখন জবাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যেহেতু তুমি মহান রবের কাছে আশ্রয় চেয়েছ ঠিক আছে তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও তখন রসুল্ল সাল্লাম তার মোহরানা পরিশোধ করে দেন আর সেই বৈবাহিক সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায় এবং এটি সহি বুখারির একটি হাজিস সুতরাং এই বিয়ে সংঘটিত হয়েছিল কিন্তু সেখানে তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয়নি আরেকজন নারীকে পাঠানো হয়েছিল আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে এবং সেই নারী ছিলেন গিফারিয়া গোত্রের একজন নারী যার সাথে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের বিয়ে হয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন তাকে দেখতে যান যখন তার হিজাব খুলেন তখন দেখেন তার শরীরে চর্মরোগ আছে যা বিয়ের পূর্বে গোপন করা হয়েছিল সেই নারীর দেহে শ্বেতো রোগ ছিল তখন রসুল্ল সাল্লাহাম সেই নারীকে ফেরত পাঠিয়ে দেন তার গোত্রে এবং তাকেও তার মোহরানা পরিশোধ করে দেন রাসুল্লাহ সাল্লু আলু ইসলাম বলেন সে তার রোগ গোপন করে প্রতারণা করেছে এ কারণে আল্লাহ রসুল সাল্লু আলু ইসলাম তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন সুতরাং এই ধরনের নারীদেরকে উমুল মিনীনদের অন্তর্ভুক্ত করা হয় না যেহেতু রাসুল্ল্লাহ সাল্লু আলু সাল্লাম তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেননি কিংবা তাদের সাথে সময় কাটাননি এর বাইরে যে তিন ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আছে যেই নারীরা আল্লাহ রাসুলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসুল উহসল্লা উলাইসাল্লাম তা কবুল করেননি सूरा हजबर पंच नम्बर आयाते आल्लाह तला मोमिन नारी मध्य क्यों निजे के नबी का समर्पण करते चाय नबी जो विते चाय नारी के ग्रहण करबी हालाल अर्थात को नारी जो निजे के अल्लाह रसूल पेश करें तो रसुल्लाह सल्लाहल्लम मोहराना छाड़ाई से ही नारी के स्त्री हिसाब से ग्रहण करते रसुल के अनुमति दिए कि लक्षणियों विषय हमें उम्मीद मध्य क्यों ही एर अंतर्भुक्त नन অর্থাৎ রসুল্লাহ সল্লা উলাইসলামের জন্য আল্লাহ তাহা এই বিষয়টি বৈধ করলেও রসুল্লাহ সল্লা উলাইসাল্লাম এই ক্যাটাগরিতে কোনো স্ত্রীকেই গ্রহণ করেননি নারীদের মধ্যে যারা এসে আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই মর্মে সহি বুখারিতে একটি বিখ্যাত হাদিস রয়েছে জনৈক নারী একবার আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের দরবারে এসে বললেন ইয়া রসুলল্লাহ আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম বিয়ের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই নারীর দিকে তাকালেন এরপর অন্য দিকে দৃষ্টি ফিরিয়ে নিলেন তিনি কিছুই বললেন না এভাবে সেই নারী বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম তার প্রস্তাব নাকচ করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেহেতু কখনও সরাসরি না বলতেন না কাজেই তিনি এভাবে পরোক্ষ জবাব দিয়েছিলেন কিছুক্ষণ পর সেখানে থাকা একজন সাহাবি বললেন ইয়া রসুলাল্লাহ আমি কি এই নারীকে বিয়ে করতে পারি যদি আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ না করেন তখন উপস্থিত নারী সেই পুরুষের এই প্রস্তাব গ্রহণ করেন আর রসুল্লাহ সাল্লাম সেই সাহাবিকে জিজ্ঞাসা করেন মোহরান্না দেওয়ার জন্য তোমার কাছে কি আছে সেই সাহাবি তিনি ছিলেন দরিদ্র তিনি বললেন আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই জবাবে আল্লাহ রসুল বললেন ঠিক আছে পরিবারের কাছে ফিরে যাও গিয়ে দেখো যদি অন্তত একটি লোহার আংটি পাও তবুও সেটা নিয়ে এসো লোকটি ফিরে এসে বলল ইয়া রসুল্লাহ আমার কাছে তো কিছুই নেই এমনকি একটি লোহার আংটিও নেই তখন আল্লাহ রসুল সাল্লাহাম জিজ্ঞাসা করলেন কোরআনের কোন কোন সুরা তুমি পারো সেই সাহাবি কিছু সুরার নাম বললেন তখন রসুল্লাহ সাল্লাম সেই সব সুরা ওই নারীকে শেখানোর পারিশ্রমিকের বিনিময়ে এই পারিশ্রমিককেই তার মহরানা হিসেবে ধার্য করলেন চতুর্থ ক্যাটাগরি যখন অন্য কোনো ব্যক্তি এসে কোনো নারীকে বিয়ে করার পক্ষে আল্লাহ রাসুলের কাছে প্রস্তাব দিয়েছিল কিন্তু রাসুল্লাহ সাল্লাসাল্লাম তা কবুল করেননি এর পক্ষে অনেক উদাহরণ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে একবার আলিবনে আবিত্রাদি আল্লাহনু তিনি আল্লাহ রাসুলকে বললেন এয়া রাসুল্লাহ আপনি অন্য বংশী নারীদেরকে বিয়ে করছেন কুরাইশ বংশ থেকে অধিক নারী বিয়ে করছেন না কেন অথচ আমরা চাইলেই কুরাইশি নারীদেরকে আপনার কাছে বিয়ে দিতে পারি তখন রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম জানতে চাইলেন তোমার সন্ধানে এমন কেউ আছে কি না আলী বললেন উমামা বিনতে হামজা অর্থাৎ হামজার মেয়ে উমামাকে আপনি বিয়ে করছেন না কেন তখন রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বললেন সে তো আমার জন্য অনুমোদিত নয় কারণ হামজার আদি আল্লাহনু তিনি ছিলেন রসুলল্লাহ সাল্লাহিসাল্লামের দুধ ভাই আর দুধ ভাইয়ের মেয়েকে বিয়ে করা বৈধ নয় এ কারণে রসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম বললেন তাকে বিয়ে করা আমার জন্য বৈধ নয় এভাবে আর অনেকেই বিভিন্ন নারীদেরকে বিয়ে করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেসব প্রস্তাব আর পঞ্চম ক্যাটাগরি হচ্ছে রাসুল উল্লাহ সাল্লু আলিয়া কোনো নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু তারা সেটা কবুল করেননি এমনই একটি ঘটনা এসেছে সহি বুখারিতে মক্কা বিজয়ের পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচাতো বোন হানির প্রতি বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন উম্মেহানি বিনতে আবি তিনি ছিলেন আলী জাফর এবং আকিল হদিউল্লাহু আনহুমা তাদের বোন एनी छान रसुल्लाह सल्लाहमर चाचा अबू तालीबे मे समय उम्मेहानी विधवा छिले अल्लाह रसुल्लामी विय प्रस्ताव दिए एखन आल्लाह रसुल्लामें पाठानो प्रस्ताव ये तो प्रत्याखान कर जाए ना किंतु उम्मेहानी रदी अल्लाहुआन अन्य कि विषय नहीं परेशान थी रसुल्लाह सल्लाहर पाठानो प्रस्ताव के जवाब दिए बह रसूल्लाह हमें आपना के निजेथे बसी मोहब्बत करी अपनार प्रस्ताव ना बोलते परि कि পাঁচ থেকে ছয়জন সন্তান রয়েছে আর আমি তাদের ব্যাপারে চিন্তিত আমি আশঙ্কা করি সন্তানদের হক আদায়ের কারণে আমি আপনার প্রতি স্ত্রী হিসেবে হক আদায় করতে পারব না আর আপনার হক আদায় করতে গেলে এই সন্তানদের প্রতি হক আদায় করতে পারব না তখন রসুল্ল সাল্লাহসাল্লাম ও মেহানি রাদি আল্লাহু আনহার সেই জবাবের প্রশংসা করেন এবং সার্বিকভাবে কুরাইশী নারীদের প্রশংসা করে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন কুরাইশ বংশের শ্রেষ্ঠ নারী তারা যারা সন্তানদের প্রতি মমতাময়ী ওমাহাতুল মিনিন রাজিউল্লাহান হুন্না সম্পর্কে এই ছিল আমাদের উপস্থাপিত বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য এবং জ্ঞাতব্য বিষয় ইনশাআল্লাহ আরও একটি পর্বের মাধ্যমে এই সিরিজের অবশিষ্ট আলোচনা সমাপ্ত হবে এবং আগামী পর্বে আমরা জানবো রসুলুল্লা সালাহামের বহু বিবাহের হিকমত সম্পর্কে সেই পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি وصلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين. Raindrops Media অরন্নন প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক www.youtube.com/raindropsmediaorg2015